সামনে উপস্থিত হয়েছি সুর আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এরপর্বে যা থাকছে সেটা হচ্ছে তাবুক যুদ্ধের বাকি অংশ যে যখন সুর আকরম সুল্লাম তাবুক যুদ্ধে যুদ্ধের দিকে রওনা করেছেন মানে এখনো ফজরের সময় হয়নি ফজরের নামাজের একটু আগেই রসুল আকরুস ইসলাম নিজের প্রয়োজন ছাড়ার জন্য বের হয়েছেন তার সাথে ছিল তালু রসুল আকরুসুলাম আসতে দেরি করলেন নামাজের দিকে আসতে দেরি করলেন কারণ নামাজের আগে বের হয়েছেন এবং কাজ থাকতে দেরি হয়ে যাচ্ছে দেরি করার কারণে সাহব ইকরাম আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহরানুকে অগ্রসর করলেন যে আপনি নামাজ পড়িয়ে দেন সাহাবাদের নিয়ে ইমাম হিসেবে তখন যখন আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহরানু দ্বিতীয় রাগাতে পৌঁছালেন হ্যাঁ তখন রসুর আকমসলাম হ্যাঁ আসলেন এসে একটা রাগাত পেলেন এবং বাকি রাগাত পূরণ করলেন যখন আব্দুর রহমান বিন আউফরাদি আল্লাহরানু সালাম ফিরেন তখন রসুল আকরমকে দেখতে পেলেন তিনি যে একটা গাত যেটা গাঁদ পাননি সেটা পুরো করতেছেন তখন সাবাইক রামের মনে খুব একটা কষ্ট লাগেছে। যে উনি সালাদ পুরোটা পাননি যখন রসুল আকরমসাল্লাহু আলিয়াস্লাম সারাম ফিরে नाम शेष्लम तरपारे अपन समर्थन जाना नाम कर बेपारे तरी करें समय मत सारा आदाई कर शिक्षा अनेक इमाम सहेब आ যে নামাজ যতক্ষণে আসবে নামাজ হোক না কেন। অন্য কেউ পারে না। এটা কোনো ঠিক না নামাজ নামাজের সময় চলবে দেরি করার কোনো প্রয়োজন নেই যত গুরুত্বপূর্ণ মানুষ থাকুক না কেন যদি দিনই সঠিকভাবে আসতে হম আপনি পারেন তো ভালো না হলে অন্য পড়িয়ে দিবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাখুবি মাদা নাত্তা ইউসালিয়া খালফা রজনেন সুম্মতি যে কোনো নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের ন্যাককারের পিছনে সালাদ আদায় না করেন হ্যাঁ এটা ইমাম আহম্মদ বর্ণনা করেছেন এবং এভ সাদ তবজ্ঞাতের মধ্যে বর্ণনা করেছেন কিন্তু হাদিসটা ভুল হাদিস দুর্বল হাদিস হ্যাঁ এটা বিশ্বাস করতে নেই একটা কথা বলেছিলেন যে আমরা ইনশাআল্লাহ আগামীকাল আছি পৌঁছে যাবো আইনের তাবুকের মধ্যে তাবুকের একটা কুঁয়া আছে সেই কুয়ার মধ্যে সুতরাং কেউ যদি ওই কুঁয়ার কাছে পৌঁছে যায় সে যেন ওই পানিকে স্পর্শ না করে আমি পর্যন্ত যখন মুসলমান তাবুক পর্যন্ত পৌঁছে গেলেন তখন সেই আপনার কুয়াটা দেখতে পেলেন যে সেখানে পানি কম রয়েছে হঠাৎ করে মোনাফিকদের দুইজন তারা সেখান থেকে পানি সংগ্রহ করেছে তারা মনে করেছে পানি তো শেষ হয়ে যাবে আগে বাগে নিয়ে নিয়েছে রসুল আকরম হাসলাম অথচ তিনি আসা পর্যন্ত এই পানি স্পর্শ করতে নিষেধ করেছেন যখন রসুল আকরমসাল্লাম দেখেছেন দুইজন ব্যক্তি তার আগেই আহ তাবুকের সেই কুয়া থেকে পানি নিয়ে নিয়েছেন তখন রসুল আকরম তাদেরকে লানত করেছেন তারপর রসুল আকরম সুল্লাম তার চেহারা এবং হাত সেই তাবুকের সেই কুয়ার পানি দিয়ে ধুয়েছেন যে হে মাদ অচির তুমি দেখবে যদি তোমার বয়স তুমি বেশি পাও তাহলে দেখতে পাবে যে এই জায়গা কিন্তু বাঘ বাগিচা হয়ে গেছে এই এলাকাটা রসুল আকরমা জন্য একটা নির্মাণ করা হয় এবং রসুল আকরম অবস্থান করেন এবং তিনি সেখানে কোন ষড়যন্ত্র দেখতে পাননি এবং তিনি কোন অতপর রসুল আকরম সাল্লা আপনার শাম এলাকার আশেপাশের যেই গোত্রগুলা ছিল সেগুলোর নিকটে সারিয়ে পাঠাইলেন হ্যাঁ জায়গায় জায়গায় মানে সেনা গ্রুপ পাঠালেন হ্যাঁ আকরম সাল্লা ইতিমধ্যে একটা চিঠিও পাঠিয়েছিলেন আইলা এলাকার অধিবাসীদের সাথে আপনার চুক্তি করেছেন এবং জারবা এলাকা এবং আদ্রহ এলাকার ইবদিদের সাথেও চুক্তি করেছেন খালেদ বিনীদকে রসুল আকরম সুল ইসলামের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে সে কর দিবে এবং সে উকেইদের নবী সাল্লাহ আল্লাহলামকে একটি খচ্ছর হাদিয়ে দিয়েছেন এবং একটি সিল্কের হ্যাঁ অর্থাৎ রেশমি কাপড়ের একটি জুব্বাও দিয়েছেন হাদিয়া যেখানে আপনার স্বর্ণ খচিত রয়েছে সাহিকরাম এই জুববার সৌন্দর্য দেখে খুবই আশ্চর্য নিতে হলেন হ্যাঁ তখন রাসুর রাক বললেন এই জুব্বা যে এত নরম এটা দেখি তোমরা আশ্চর্য হয়েছি বলেছে জন্নাতের মধ্যে যে মিন্দ ব্যবহার করবেন হ্যাঁ যে রুমাল ব্যবহার করবেন সেটা এটা চাইতে উত্তম এবং নরম जिजिए दीब अथवा तुम्हारा युद्ध रेडी थको तक कईसर अर्थात रोम सम्राट धर्मगुरु जरा आ खान धर्मे तक्रित রোম সম্রাটের সাম্রাজ্যের যারা নেতৃস্থানীয় ছিল এদেরকে বলা হয় এদেরকে একত্রিত করেছে এবং তাদেরকে বলল যে আল্লাহর কসম আমরা তার ধর্মে প্রবেশ করব না মানে মুসলমান হব না এবং পাশাপাশি তাকে জিজিয়া করে দেব না পাশাপাশি আমরা তার সাথে যুদ্ধ করতে যাব না তখন এই রোম সম্রাট চিঠি পাঠিয়েছেন এবং আরবরা কি করলো শুনতে পেলো যে রোম সম্রাট কিন্তু ভয় পেয়ে গেছে রসুল আকরমুল্লামের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না তারা ভয় পেয়ে গেছে তখন রসুল আকমসাল্লাম মদিনার দিকে ফিরে আসলেন তিনি ২০ দিন আপনার তাবুক এলাকায় ছিলেন এরপরে মদিনা ফিরে আসলেন এবং তিনি ইতিমধ্যে আপনার কোন শত্রু থেকে কোনো ষড়যন্ত্র দেখতে পাননি কারণ ওরা তো এমনি আতঙ্কিত হয়ে গেছে ভীত হয়ে গেছে যখন রসুল আকরমস ইসলাম ওয়াদি আল খুরার মধ্যে পৌঁছলেন ওয়াদি আল খুরা তখন তিনি সাবে ইকরামকে বললেন ইনি মুজ্জিলিয়া তাজ আমি দ্রুত মদিনার দিকে রওনা করছি তোমাদের কেউ যদি দ্রুত আমার সাথে যেতে চাও তাহলে সে যেন দ্রুত যায় যখন রসুল আকরাসম আপনার জি আওয়ান নামক একটা এলাকায় পৌঁছালেন তখন তার উপর কি হয়। এবং তাকে সংবাদ দেওয়া হয় যে মুনাফিকরা মসজিদে জরার নামক একটা মসজিদ বানিয়েছে যেটা মসজিদ নবীর ক্ষতি করার উদ্দেশ্যে বানিয়েছে তারা সেখানে একসাথে মিলিত হবে তখন রা সৈর আকরমসলাম হ্যাঁ সেই মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য এবং ধুষিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন তাইলে মসজিদ যদি ষড়যন্ত্রমূলক হয় সেটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে ধ্বংস করে দেওয়া যাবে এমন না যে মসজিদ হলেই সেটা বললেন যে মদিনার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে তোমরা যেখানে যাও না কেন যেই উপত্যকায় তোমরা অতিক্রম করো না কেন তারা কিন্তু তোমাদের সাথেই রয়েছে। যদিও তারা মদিনায় আছে কারণ তাদেরকে ওজোর বাধা দিয়েছে তারা মাজুর আসতে পারেনি কিন্তু তাদের মন মানসিকতা আমাদের সাথেই রয়েছে তারা সবের বাঘ পাবে হম আরো কিছু কথা এই সংক্রান্ত থেকে গেছে আমরা সেটা পরের পরে বলবো সেই পর্ব পর্যন্ত অপেক্ষা করার আল্লাহ তফিক দান করুন সেটা বলে এখানে শেষ করছে ওসালাহ আলিয়া রবীন্দন আহমদ আলহি ও আজমাইন